রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স শরদেন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো নিরানব্বই সালে মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশাল ব্যক্তিত্ব শ বক্সি স্রষ্টা তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্পের নিবেদন আজকের সানডে সাসপেন্স আছে আরো একটি নতুনত্ব গল্প পাঠে রেডিও মির্জি টিম ছাড়াও আছেন অডিশনের মাধ্যমে বেছে নেওয়া কিছু মানুষ যাদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব আজকের গল্পের ঠিক শেষে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পটি এবং একত্রিশ বাবুর স্ত্রী সুধাংশুবাবুর ভূমিকায় মীর প্রিয়তোষবাবু শঙ্করী প্রসাদ মিত্র প্রিয়তোষবাবুর স্ত্রী সুলগ্না আচার্যী গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আকাশ আকাশবাগী ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম ফাল্গুন মাসের অপরূপ একটি গধুলি যেন বাতাসে গো রচনার স্নিগ্ধ শিকরকোনা ছড়াচ্ছিল এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছিল সে গুনগুন করে একটা প্রিমের গান ভাঁজছিল যৌবন নিকুঞ্জে গাহে পাখি এমন সময় সুধাংশু এসে দেখা দিল আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবে সভ্য ছিল না সম্প্রতি হয়েছে সম্ভবত বড়দার সঙ্গে ভূত নিয়ে তর্ক করবার মতলব নিয়ে সে ক্লাবে ঢুকেছে জনি সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না বড়দার সঙ্গে চোখাচুকি হলেই তার মুখ লড়াইয়ে ভেড়ার মতো ধারণ করত তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশু সে তেজ নেই মুখখানা কেমন যেন ফ্যাকাসে মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে অমূল্য জিজ্ঞেস করলো হে সুধাংশু কেন পাং সুবদ তোমার সুধাংশু উত্তর দিল না সোজা বড়দার মুখের সামনে গিয়ে দাঁড়াল একাগ্রভাবে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে গাড়ো স্বরে বলল ভাই বড়দা পায়ের ধুলো দাও বলে তার পায়ে হাত থেকে মাথায় স্পর্শ করল আমরা সকলে হা করে রইলাম এমন কাণ্ড জীবনে দেখিনি বড়দা ভেবাচাকা খেয়ে গেছিল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 তারপর আরো বার দুই তার বাড়িতে গিয়েছিলাম তার চরিত্রে চরিত্র একটি ছোটখাটো চোখে তিনি লোক কিন্তু নিজেই রান্না করেন। একটিমাত্র শুকো চাকর রেখেছেন সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায় তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তার চোখে না দেখলে বিশ্বাস হয় না আরো লক্ষ্য করলাম লোকটা যে পরিমানে অমায়িক সেই পরিমানে কথা মিষ্টি কিন্তু কম কথা কথা বলেন বলতে বলতে বা শুনতে শুনতে কিরম যেন অন্য মানুষ হয়ে পড়েন তাছাড়া আমি তিনবার তার বাড়িতে গেলাম তিনি একবারও তার পাল্টা দিলেন না একটু বিরক্তি বোধ হলো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 অন্তত তখন তাই মনে হয়েছিল কাল সকাল বেলা পাড়ার ছোকরা দলে চাঁই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো ভূত ডাকাবু ছেলে মনের মধ্যে মার পেঁচ নেই মেজাজ করা সে এসেই প্রিয়ত সুবাহুর কথা তুলল শুনেছেন বোধহয় দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো ওই যাকে বলে নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি একটু ইতস্তত করে স্বীকার করতে হলো হ্যাঁ তাহলেই পালাবে ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট কিন্তু মনে মনে তাদের বাহু সম্ভ্রম করি তবু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 98.3 धेसंशय शरदिंदु बंदोपाध्याय लेखा आकाशवाणी सुधांगशुर प्रियतोष बाबू विपत्निकेश शौख प्रकृत হঠাৎ কানাঘুষ শোনা গেল যে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে গভীর রাতে নাকি মহিলা কণ্ঠস্বর শোনা যায় পাড়ার ছেলে ভূত বলল এরকম দুশ্চরিত্র লোককে পাড়ায় থাকতে দেওয়া যেতে পারে না সুধাংশু ব্যাপারটা যাচাই করার জন্য ঠিক করল রাতে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতবে তারপর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 ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না শিকার ভরকে যাবে সে বলল বেস আমি বাইরে পাহাড়ায় রইল রাস্তা তখন নির্জন হয়ে গেছে প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার ফটক পার হয়ে পা টিপে চললাম বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার ওপর খিলেনের কাঁচের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল ঘরের দরজা জানলা সবই বন্ধ কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে যেন কারা খাটো গলায় কথা বলছে আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালে নেই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 যত সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম একটু একটু হাওয়া দিচ্ছিল ফাগুন রাতের হাওয়া ঠান্ডা আর মোলা এমন কিছু বুড়ো হইনি মনে হলো এমন রাতে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ তা হোক না অবৈধ প্রণয় কিন্তু সে যাক ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে আর সহজ গলাতেই কথা বলছে একজনের গলা চিনতে কষ্ট হল না নিঃসন্দেহে প্রিয়তোষবাবুর গলা অন্য গলাটি হ্যাঁ স্ত্রী লোকেরই বটে আহ মিষ্টি ভরা গলা কিন্তু কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয় এসরাজের তারের আওয়াজের মতো তাদের কিরকম যেন একটা ওই ধাতব ঝংকার আছে কান পেতে শুনতে লাগলাম গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না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 আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয় আতঙ্ক জমা হয়ে উঠছিল কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলায় নয় শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা মনে মনে ঘেমে উঠছিলাম আর ভাবছিলাম কে হতে পারে হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায় দশ সেকেন্ড আর কোন শব্দ নেই তারপর হাসি হয়ে উঠল হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম একটি ভদ্রলোক দৌড়ের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন যাও আদর করে ঘরে এনে বসাও চমকে উঠলাম পালাব কিনা ভাবছি এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন ঘরের মধ্যে আলো ছিল কম পাওয়ারের একটা নীল বাল্ব জ্বলছিলাম দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়া লজ্জা সেখানে লেষমাত্র নেই উল্টে তিনি বললেন আসুন একরকম অসাড় ভাবেই ঘরে ঢুকলাম ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই মেলি গলার অধিকারেনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে কেবল ঘরের এক পাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরুচ্ছে যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন যন্ত্রটা বন্ধ না করি দরজা খুলতে এসেছেন प्रियतोष बाबू रूढ़ आचरण करतें जोर पेद्रेडियोर हमारे कथा जोाल निजे मुखेर ओपर दिए एक हाथ चालिए धीर भाव प्रश्न करल दरकार आत्तर देखते সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে তারপরই কথা শুনতে পেলুন বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা দরকার আছে বই কি বিরহল ভাবে জিজ্ঞাসা করলাম হে কি কথা বলছি প্রিয়তোষ বাবু প্রিয়তোষ বাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন चुराल बल क्यों मारा गई ना क्यों स्वामी बिक्त करते लोक आप আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে যাও এবার শুয়ে গিয়ে নইলে শরীর খারাপ হবে অনেক রাত হয়েছে প্রিয়তোষ বাবু উঠে দাঁড়ালেন আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল নেহাত যে লোকের মতো বললুমা রেডিওর ভেতর থেকে রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন তার মৃত্যুর পর থেকেই হেমনি হয়ে আসছে আমার জীবনের একমাত্র সম্বল সংসার চালান করেন আমি শুধু ওর ঘরে মতটা তখন অর্ধ মূর্ছিত হয়েছিল বললুম কিন্তু এ কি করে সম্ভব হয় রেডিও থেকে অধীর উত্তর এলো আপনি সে বুঝবেন না বোঝবার বেছা চেষ্টা করবেন না গম্ভীর হয়ে উঠল সেই যে সাধু ভাষায় বলে বেত্রা হতো কুকুর ঠিক সেইভাবে প্রিয়তোষ বাবুর বাড়ি থেকে বেরিয়ে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 তার ঘাড়ের উপর আছিড়ে পড়লুম তিনি ধর্মর করে উঠে বসে বললেন এলে আমার একটু তন্দ্র এসে গিয়েছিল রেডিওর ভেতর থেকে তরল কৌতুকের হাসি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 शरदिंदु बंदी शी प्रसादना आचार्य मीडिया सैंस छुधांशु चरित्रे मीर गल्पे सूत्रधार दीप शब्द ग्रहण आबु संगीत स्पेशल इफेक्ट रिचार्ड परिकल्पना परिचालन इंद्राणी